النور ضياء وجوه العابدين اي معنه قد جاء يروي الطامئين رمضان فيه فوض الله بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران دل الناس بالجنات من الهدى والفرقان حديث قدسيته رب العالمين بيقول كل عمل ابن ادم لا ইলা সাও فانه লি وانا اجسب আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বনি আদমের সকল আমল তার জন্য কেবলমাত্র সাওম ব্যতীত সাওম শুধু আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব হাদিসে কুদসির এই ব্যাখ্যায় যাওয়ার আগে হাদিসে কুদসির ব্যাখ্যা যাওয়ার আগে হাদিসে কুদসি সম্পর্কে একটু ধারণা আমাদের রাখা দরকার হাদিসে কুদসি হলো যে কথাগুলো আল্লাহ রাখমিন বলেছেন কিন্তু এই কথাগুলো এসেছে রসুন সাল্লামের মাধ্যমে এবং এটা আল্লাহর কথা হলেও এটা কোরআন এর আল্লাহর কথা হলেও এর পার্থ হাদিস এবং এর ভিতরে কোরআন এবং হাদিসে পুদ্ কথার ভিতরে পার্থক্য হল হাদিসের পুদ্ যে বাক্য এগুলো সাল্লাতের ভিতর তেলাগত করা যায় না এবং কোরআনের আয়াত নেকি রয়েছে এরকম সুনির্দিষ্ট বৈশিষ্ট্য হল যে হাদিস যেভাবে যাচাই বাছাই করা হয় হাদিসে কুৎসিও একইভাবে যাচাই বাছাই করা হয় হাদিস যেরকম সাহিদ রাইফ হতে পারে হাদিসে কুৎসিও সাহিদ হতে পারে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 इम अल कजनी स्कलर पंचाशे मतमत हादीस व्याख्या सम्पर्क संकलन कर এর ভিতরে সর্বপ্রথম যে কারণটিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন স্কলাররা সেটা হলো যে সওমের ভিতরে কোনো রিয়া থাকতে পারে না এটা হলো সর্বপ্রথম কারণ সবচেয়ে বড় কারণ যে অন্যান্য যে সকল আমুলগুলো আছে আমুলগুলো প্রকাশ্য আমল যে আমলগুলো মানুষ জানার জন্য আপনাকে বলতে হয় না আমুলগুলো করার মাধ্যমে যেমন আপনি সালাত আদায় করলেন এটা মানুষ দেখতে পায় আপনি হাজ করতে গেলেন এটা মানুষ দেখতে পায় আপনি দান করবেন এটা মানুষ দেখতে পায় আপনি পিতামাতার মাতার করেন সেবা করেন এটা মানুষ দেখতে পায় কিন্তু एक मानुष जो सम रखे श्रम रखा क्या रेखे त्योलित बलादा आलदा बेपार क्षेत्र है ये क्योंकि बेपारे स्पेसिफिक भावना बोला ততক্ষণ পর্যন্ত এটা অন্য কেউ জানতে পারে না এবং না বলে। এটা হলো সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন দ্বিতীয় যে কারণটা আমরা স্কলারদের এই বক্তব্য মধ্যে পাই সেটা হলো যে সৌম আল্লাহবুল আলমিনের কাছে সবচেয়ে প্রিয় আমলের প্রিয় আমলের মধ্যে গণ্য যদিও হাদিস তোমাদের সবচেয়ে উত্তম আমল হল কিন্তু নাই এটা সমকক্ষ অন্য কোনো আমল নাই এই সমকক্ষ আমল না থাকার কারণে হলো এটা যে অন্য সকল আমলের আমলের থেকে যে আলাদা বৈশিষ্ট্যটি আমরা একটু আগে উল্লেখ করেছি এ কারণেই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 मर्जा रखे नफसेमारा इनकलेशन ट खराबर दिखे मानुष के धावित कर मानुष के सब समय खराबर दिखे नफुम सब समय मानसर दिखे धावित कर रोजारित सब चे क्या हालाल रेखे खबर समय हालाली सहब्य समय हालाल से मानत रखा अत्यंत कठिन ए कष्ट एक क्या अल्लाह रबुल आलमीन केवधर पैसें रखते हैं আল্লা রাহমিনকে একমাত্র তার জন্য একমাত্র তার কাছ থেকেই এর প্রতিদান নিয়ে সৌভাগ্যবান হওয়ার মতন সৌভাগ্যবান আমাদেরকে বানার আমি আলহামদুলিল্লাহ রবীন্দিন جاء يروي الطامئين رمضان في مناسك مهدية